আল্লাহ মানুষের পরিণতিটা উল্লেখ করেছে এখন তো আমরা একটা স্বস্তিতে জীবনের মধ্যে নিজেদের সক্ষমতায় আমরা বিরাজ করছি একটা সময় আসছে যে আমাদের এই সক্ষমতা আমাদের এই ক্ষমতা এগুলো আমরা হারিয়ে বসবো ইরা জুলঝিলাতিল যখন ভূমি প্রবলভাবে প্রকম্পিত হবে ও আখরাজাতিল জাতির আর্দ আস্থা ভূমি এই জমিন মাটি তার গর্ভে যা রয়েছে সব কিছু বের করে দিবে যত মৃত ব্যক্তি জমিনের নিচে প্রথিত হচ্ছে জমিনের সাথে মিশে আছে এই সব বেরিয়ে আসবে সেদিন জমিন তার নিজের সংবাদ ব্যক্ত করে দিবে বিআ রব্বা ও আল্লাহা জমিন এই সংবাদ দিবে কিভাবে। যে আল্লাহ তালা তাকে এই ওয়াহি করেছেন তাকে এই নির্দেশ দিয়েছেন তাকে এই ব্যবস্থা দিয়ে দিয়েছেন যে সে সব কিছু রেকর্ড করছে আবার এই রেকর্ড সে বাজিয়ে দিবে সে প্রকাশ করে দিবে। আমরা ভাবতেছি অনেকে আমাদের একটা কল্পনা যে আমরা নিজেরা নির্জনে কাজ করি আমাদের কাজ কেউ দেখে না তো মূলত আমরা যে কাজই করি না কেন প্রত্যেকটা কাজের পিছনে আল্লাহ রব্বুল আলমিন চারটা সাক্ষী নিয়োগ করে রেখেছে একটা সাক্ষী হল যে জায়গায় আমি কোনো কাজ করতেছি সে জায়গা সেই সাক্ষীর ব্যাপারে পাক এই ঈশ্বরাই বলেছেন তোহাদ্দি সো আখবা রাহা জমিন তার খবর সেদিন বর্ণনা করে দিবে জমিনের যে অংশের উপর যে যেই কোনো কাজ করুক সেই অংশ হাসরের দিন আল্লাহ তালার সামনে সাক্ষী দেবে ভালো কাজ করলে ভালো কাজের সাক্ষী দেবে আর মন্দ করে থাকলে মন্দ কাজের জমিন হলো একটা সাক্ষী আর একটা সাক্ষী হলো মানুষের দুই কাঁধের দুই না সম্মানিত জানেন যা এই প্রতিদিন হাদিসের ভাষ্য অনুযায়ী ফজরের সময় দুইজন ফেরেস্তা আসতেছেন একজন ডান কাঁধে একজন বাম কাঁধে অবস্থান নিতেছেন ডান কাদের ফেরেস্তা নেকামল লিখে বাম কাঁধের ফেরেস্তা বদামল লিখে এই ডান কাঁধে যখন বন্দা কোনো নেকামল করে তখন ডান কাদের ফেরস্তা লিখে না যখন কোনো নেক জন্য সে দৃঢ় সংকল্প করে তখন নেক ডান কাদের ফেরস্তা তার জন্য একটা নেক লিখে ফেলে আর যখন ওই নেক কাজ সে সম্পাদন করে তাহলে তার জন্য দশগুণ লেখা হয় যা করেছে সে দশ গুণ লেখা হয় তার জন্য আর যখন কোনো মন্দ কাজের নিয়ত করে সে তখন বাম কাদের ফেরস্তা লিখতে গেলেও ডান কাদের ফেরিস্তা বলে যে সে তো নিয়ত করেছে এখনও তো কাজ করেনি তুমি ইয়া হও বিরত হও লেখো এখন পরে যখন সে মন্দ কাজ করে ফেলে তখন তার জন্য একটা বদি লেখা হয়ে যায় যদি তৌবা করে নেয় তাহলে এই বদিটাও কি হয়ে যায় মুছে যায় এমন এমনভাবে মুছে যায় বন্দা যখন তৌবা করে আনসাল্লাহুল হেফাজত এই খাতা থেকেও লেখাটা উঠে যায় যেই ফেরেস্তা লিখেছেন এই ফেরেস্তাও একজন সাক্ষী ফেরেস্তাও ভুলে যায় আর যদি তোবানা করে তাহলে এই বদ তার দিলের মধ্যে একটা দাগ হয়ে রেখা হয়ে থাকে থেকে যায় তো যেই পরিমাণ একটা দাগ পরলো দিলটা সেই পরিমাণ অন্ধকার হল আবার যদি কোন অন্যায় করে আরেকটা দাগ পরে আবার কোন অন্যায় করলে আরেকটা দাগ পরে এইভাবে কারো কারো দিল দাগ পড়তে পড়তে কালো কয়লার মতো হয়ে যায় ওই অবস্থা যখন হয়ে যায় তখন সে ভালোমন্দ পার্থক্য করার যোগ্যতা হারিয়ে ফেলে ভালোকে ভালো মন্দকে আর মন্দ হিসেবে বুঝে না লাফু মা রুফানিরু মুান ভালোকে ভালো হিসাবে দেখে না মন্দকে মন্দ হিসাবে দেখে না ওই অবস্থায় পৌঁছে গেলে তখন তাকে যত ওয়াজ করা হোক নসিহত করা হোক দিনের কথা বলা হোক তখন সেগুলি বুঝতে সক্ষম হয় না কাল কুজে মুজাখিয়ান যেমন ভরা কলস এটাকে যদি উলটিয়ে দেওয়া হয় মুখ নিচের দিকে দিয়ে দেওয়া হয় এবং তার মধ্যে উপর থেকে পানি দেওয়া হয় তখন টনের টন পানি দেওয়া হলো এক ফুটা পানি এক কলসের ভিতরে থাকবেন কারণ মুখ উল্টা মানুষেরও এমন অবস্থা হয়ে যায় হাদিসের অসিস বলেছেন যে দিনের কথা দিয়া যদি প্রভাব সৃষ্টি না হয় দিনের কথার দ্বারা আমনের পরিবর্তন না আসে দিনের কথাগুলো মনের মধ্যে না লাগে পুরাণের কথা দিয়ে নিজের অন্তরের মধ্যে নাড়া সৃষ্টি না হয় আসলে নিজের ব্যাপারে চিন্তা করা উচিত যে আসলে আমাদের অন্তরগুলো কোন পর্যায়ে হয়ে গিয়েছে আসলে কোরআনের বিষয়টাতে হলো এমন আল্লা দিন ইরা জুকির আল্লাহ ওয়াজিলতুম ইমানদারদের অবস্থা হল যখন আল্লাহর নাম নেওয়া হয় তাদের অন্তর প্রকম্পিত হয় দিলের মধ্যে নাড়া লাগে দিলের মধ্যে একটা আন্দোলন হয় ওখানে একটা নড়াচড়া হয় ওখানে একটা অস্থিরতা একটা অবস্থার সৃষ্টি হয় যা বলতেছিলাম যে ওই ফেরেস্তা তারা যে খাতার মধ্যে লেখতেছে ওই খাতা একটা সাক্ষী আবার যে ফের তারা লিখতেছেন এই ফেরেস্তারা সাক্ষী তৃতীয় সাক্ষী হল এই ফেরেস্তারা এই দুইজন ফেরেস্তা ফজর থেকে নিয়ে আসর পর্যন্ত লেখতে থাকে এই দুইজন ফেরস্তা এই ব্যক্তির এই লেখার কাজ সম্পাদন করার পরে আল্লাহর নিকট চলে যাবেন গিয়ে আল্লাহর গুন লিপ্ত হয়ে যাবেন কিয়ামত পর্যন্ত হাসরের মাঠে এই ব্যক্তির সাক্ষ্য নিয়ে ওঠার আগ পর্যন্ত আর কোনো কাজে তারা নিয়োজিত হবেন এবং এর পূর্বেও এই ব্যক্তির এই সাক্ষের দা। সম্পাদন করার আগে তারা অন্য কারো কাছে কোনো কিছু কাজ করার জন্য যায় না অন্য কোনো কাজে তারা ব্যস্ত হয়নি আল্লাহ তালা সৃষ্টি করেছেন এই ফজর থেকে নিয়ে আসর পর্যন্ত এই ব্যক্তির আমলটা সাক্ষী হয়ে থাকার জন্য হাসরের মাঠে এই ব্যক্তির এই সময়টুকুর আমলের সাক্ষী হয়ে তারা উঠবে এই জন্য সেই দিন কথা বলে যাওয়া যে তারা অন্য কারো আমলের আমল আমার নামে কি করতেছে সরিয়ে দিচ্ছে আমার নামে উল্লেখ করতেছে এর অবকাশ নেই কারণ অন্য কোনো কারো আমল লেখার জন্য তারা কি করে নাই। যায় না অথবা অন্য দিনের আমল এই দিনের মধ্যে সে তারা লেখে দি দিয়েছে এরও অবকাশ নেই এইভাবে প্রতিদিন এই লেখক সাক্ষী আমাদের জন্য চারজন থাকে ফজর থেকে আসর পর্যন্ত দুইজন আবার আসর থেকে আরেক দিন ফজর পর্যন্ত দুইজন এইভাবে প্রতিদিন শিফট পরিবর্তন হয় দুইজন দুইজন করে পরিবর্তন হতে থাকে তো একজন মানুষ যদি পৃথিবীতে বিশ হাজার দিন বাঁচে তাইলে আশি হাজার ফেরস্তা শুধু তার কি আমলের সাক্ষী হয়ে আছে বিশ দিন হইলে প্রতিদিন চারজন তো শুধু আমলের সাক্ষীই চারজন ফেরস্ত বিশ দিন হল ষাট বছরের ষাট বছরের আর এটা হল তৃতীয় সাক্ষী চতুর্থ সাক্ষী হলো মানুষের অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকের অঙ্গ কারণ এইগুলো আমরা যেগুলো দেখতেছি আমার অঙ্গ প্রত্যঙ্গ বাস্তবে এগুলি আমার অঙ্গ বলতে কিছু নেই আমি তো হলাম আল্লাপাকের সৃষ্ট আল্লাপাকের খলিফা রুহ সেই রুহ দুনিয়ার মধ্যে সে বিভিন্ন কর্মকাণ্ড সংগঠন করার জন্য সম্পাদন করার জন্য তাকে একটা দেহ দেওয়া হয়েছে এই দেহটা নিয়ে নেওয়া হবে কবরের মধ্যে থাকবে ভিন্ন দেহ জাহ্নাতে জাহার্নামে থাকবে ভিন্ন দেহ এই জন্য দেহটা তার নিজের একটা পোশাকের মতো যেমন একজন ব্যক্তি পোশাক আজ পরে আর কয়েকদিন পরে আবার পাল্টে ফেলে তো আমি আপনি যেই ব্যক্তি এ ব্যক্তিটা হলো যাকে আল্লাপাক সৃষ্টি করেছেন এ ব্যক্তিকে বিভিন্ন সুখ কষ্ট ভোগ করার জন্য দেহটা দেওয়া হয়েছে এই দেহটাও মূলত কার আল্লাপাকে এইগুলো সাক্ষী হয়ে যাবে এই দেহ সাক্ষী হয়ে যাবে সে আশ্চর্য হয়ে বলবে যে তোমাদেরকে হৃষ্ট পুষ্ট করার জন্য তোমাদেরকে যত্ন করার জন্য আমি অন্যায় অপরাধ করেছি তোমরা আমাদের আমার বিরুদ্ধে সাক্ষর দিচ্ছ তখন তারা বলবে যে আমরা যখন তোমাদের তোমরা যখন আমাদেরকে দিয়ে আল্লাহর নাফরমানি করাতে তখনও তোমার প্রতি আমরা অসন্তুষ্ট ছিলাম কিন্তু আল্লাহর নির্দেশ ছিল যে তোমার কথা আমরা মানব এই তোমার কথা মান্য করেছি এখন যখন আল্লাহ তালা আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন সুযোগ দিয়েছেন অবশ্যই তোমার অপরাধ আমরা কি করবো বলে দি তোমার পক্ষে তখন আমরা ছিলাম এই চারটা সাক্ষিত থাকবে এছাড়া প্রতিটা আমলের ছাপ তার নিজের মধ্যেই থেকে যাবে এই জন্য কোরআনে কারিমে আল্লাহ তালা বলেছেন যে অপরাধীদেরকে সেদিন জিজ্ঞাসা করা হবে না জিজ্ঞাসা করা হবে না বলতে তা তারা আসলে অপরাধটা করেছে কি করে নাই এই স্বীকৃতির জন্য জিজ্ঞাসা করা হবে না কেন করেছ এই তিরস্কারের জন্য জিজ্ঞাসা করা হবে কিন্তু জানার জন্য স্বীকৃতির জন্য জিজ্ঞাসা করার কী নেই প্রয়োজন নেই লাতুস আল উন্নয় এদিন আনেন নাই নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কি জিজ্ঞাসা যে আল্লাহর নিয়ামত ভোগ করে তুমি কি কাজ করেছ আল্লাহর কী হুকুম পালন করেছো এই প্রশ্নগুলো থাকবে কিন্তু কারো অপরাধের স্বীকৃতির জন্য অপরাধ স্বীকার করার জন্য জিজ্ঞাসার প্রয়োজন করবে না কারণ অপরাধের ছাপ তার নিজের মধ্যেই পরিস্ফুটিত হয়ে থাকে বিসিমা অপরাধীরা তাদের অপরাধের চিহ্ন দিয়েই পরিচিত হয়ে যাবে কে কোন গ্রেডের কোন পর্যায়ের অপরাধী তার অবয়ব তার অবস্থা দেখলেই বোঝা যাবে ঠিক এর বিপরীত নেককারদের অবস্থাটাও এমন হবে যে যে পরিমাণ ন্যাকামল করেছে সেই পরিমাণ সুন্দর এবং উন্নত দেহ নিয়ে হাসরের মাঠে উঠবে এই দেহটা চিরস্থায়ী দেহটা গঠন এটা এখন নিজের হাতে যে পরিমাণ ন্যাকামল হবে যে পরিমাণ দিনের জন্য কোরবানি হবে সে সেই পরিমাণ সৌন্দর্য সেই পরিমাণ উজ্জ্বলতা সেই পরিমাণ ভালো অবস্থা নিয়ে হাঁসরের মাঠে উঠবে চিরদিন জান্নাতের মধ্যে থাকবে হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহর পথে নিজের জীবনকে বিলিয়ে দেওয়ার যুদ্ধে শহীদ হয়ে যাওয়ার আকাঙ্ক্ষা মনের মধ্যে পোষণ করে নেই সে মৃত্যুবরণ করবে নেফাকের একটা শাখার উপ যার শরীরের মধ্যে দুনিয়ার মধ্যে আল্লাহর দিনের পথে কোনো আঘাত লাগেনি কোনো আঘাতই আসেনি তার সে হাসরের মাঠে উঠবে ববিহী ফুল মাতুন তার শরীরের মধ্যে কোনো একটা ক্ষুত থাকে মানে আল্লাহর দিনের জন্য তার শরীরের মধ্যে কোনো আঘাত লাগেনি এই ব্যক্তি কিনে উঠবে খুঁত নিয়ে উঠবে হাঁসারের মাঠে দুনিয়ার মধ্যে খুঁতওয়ালা মানুষ আছে না কারো ঠোঁট কাটা কারো কারো নাক ছেঁড়া কারো কান কাটা কারো আঙ্গুল একটা বেশি কারো দাঁত ফুকলা দাঁত সামনে দুইটা দাঁত বড় বড় হয়ে বের হয়ে রয়েছে দেখতে কেমন দেখা যায় এই যে বিভিন্ন ধরনের খুঁত থাকে মানুষের হাঁসারের মাঠে ব্যক্তিটা উঠবে কিনিয়া খুঁত নিয়ে কারণ দুনিয়ার মধ্যে কোনো আঘাত তার শরীরে লাগে না মাল্লা কাল বেঘাইরি আসারি মিনাল জিহাদে। লাকি আল্লাহ ওয়াবিহলমা যেহাদের কোনো চিহ্ন ছাড়া যে আল্লাহর সামনে উপস্থিত হবে সে আল্লাহর সামনে উপস্থিত হবে কিনে খুব শারীরিক কোনো ধরনের একটা ত্রুটি নিয়ে একটা ছিদ্র নিয়ে সে সেখানে উঠবে আর এর বিপরীতে শহীদ সে উঠবে সাধারণত শহীদ হয় তাকে কেটে ফেলা হয় জবাই করে ফেলা হয় বোলডোজার দিয়ে চাপা দিয়ে তাকে চেপটা বানিয়ে ফেলা হয় তার বাহ্যিক শরীরটাকে কেমন মানে বিধ ঘটে করে ফেলা হয় কিন্তু তার প্রতিটা জখম প্রতিটা আঘাত এগুলো কি হবে তার সৌন্দর্যের এক একটা কারণ হয় দুনিয়ার মধ্যে যেমন কারো চোখ থাকে অন্যান্য অঙ্গর চেয়ে অনন্য সুন্দর শুধু চোখের কারণে পুরা ব্যক্তিটাকে মনে করা হয় যে সে কি খুব আকর্ষণীয় কারো দাঁত থাকে এত সুন্দর যে শুধু দাঁতের কারণে সে কী হয়ে যায় আকর্ষণীয় হয়ে যায় আসলে আল্লাহতালা দুনিয়ার মধ্যে সৌন্দর্যতা থাকে এইভাবে ভাগ করে দিয়েছে। একজনের সব কিছু একেবারে অনন্য থাকে পুরা আকর্ষণীয় থাকে এমন কম হয় স্বাভাবিকভাবে বেশি সুন্দর যারা হয় এদের দেখা যায় এক একজনের কি থাকে এক একটা দিকে উন্নত অবস্থা থাকে এটা দিয়েই তার জন্য মানুষ কী হয়ে যায় পাগল হয়ে যায় এর জন্য মরতে কাটতে মারতে প্রস্তুত হয়ে যায় যে তার এটা দেখলে কারো কী হয় না আর হয় না আর নিজেকে ধরে রাখতে পারে না এটা আল্লাপা দিয়ে দিয়েছেন ভাগ করে দিয়েছেন দুনিয়ার মধ্যে তো সেখানে যেই পরিমাণ আঘাত নিয়ে উঠবে সেই পরিমাণ সে কিনে উঠবে সৌন্দর্য নিয়ে উঠবে পরিষ্কার আসছে যে আল্লাহনু লাউনুদ্ সে তার এই জখম নিয়ে উঠবে রক্ত ঝরা অবস্থা নিয়ে উঠবে কিন্তু এই রক্ত দুনিয়ার মধ্যে রক্ত তো কতক্ষণ কুরবানির রক্ত আমরা দেখি কুরবানির পরের দিন রাস্তাঘাট দিয়ে হাঁটা যায় না রক্ত যেখানে জমাট হয়ে আসে গন্ধ বরং পায়খানার গন্ধ চেয়ে আর বেশি কী একদম তীব্র গন্ধ থাকে রক্তের গন্ধের মধ্যে অসহনীয় হয়ে যায় যেটা কিন্তু শহীদদের রক্তের বিষয়টা সেটা হতো রক্তই কিন্তু কী হবে দেখতে রক্তই দেখা যাবে কিন্তু রে হল মিসকে কিসের গ্রানের নেই মেস্কের গ্রানের নেই গ্রান বের হতে থাকে মৃগনা ভির গ্রানের নেই গ্রান হতে থাকে তো তার আঘাতগুলির অবস্থাটাও এমন হবে যে একটা তার সৌন্দর্যের কারণ হয়ে দাঁড়াবে বরং আঘাত না। দুনিয়ার মধ্যে আল্লাহর দিনের পথে চলতে গিয়ে মানুষের গালমন্দ শুনতে হয় তিরস্কার শুনতে হয় বিভিন্ন কটুকথা বলে যতগুলো কথা বলা হয়েছে তাকে যতগুলো গালি দেওয়া হয়েছে এই প্রত্যেকটা কথা তার জন্য আখেরাতে এক একটা পদবি হয়ে থাকে সে ইঞ্জিনিয়ার সে ডাক্তার সে কি অমুক তুমুক দুনিয়ার মধ্যে এইগুলি কি এক একটা তার সম্মানজনক নাম না দুনিয়ার মধ্যে যতগুলো কটো কথা শুনেছি আল্লাহর দিনের জন্য এতগুলো পদবি হবে তার হাসারের মাঠে রসুলাইসেমের বড় বড় পদবী কী শাহের কাজেব মজনুন শাহের এইগুলি রসুলাইসেমের বড় বড় পদবীর নাম হাসারের মাঠে রসুলের বড় বড় পদবীর নাম এগুলি এটা আলমে মেসালের মধ্যে এগুলি আসলে এক একটা পদবী সব নবীদের এই পদবিগুলি ছিল কোনো নবী এমন যায় নাই যাকে শাহের বলে নাই যাদুকর বলে নাই যাকে পাগল বলে নাই এই পদবীগুলি নবীরা পেয়েছে এখন যদি এই পদবীগুলি কারো ভাগ্যে জুটে তাহলে এটা তার জন্য কি মন্দের এখন এই পদবইগুলির বর্তমান সময় অনুযায়ী কী হয়েছে কি সে আপডেট হয়েছে এই পদবীগুলি কি সবচেয়ে বড়ো পদবী হইল আমাদের বাংলাদেশের হিসাবে জঙ্গি এটা হলো কি বর্তমানে নবীদের অনুসারীদের বড় একটা পদ। এটা হাসরের মাঠে এই পদবীটা সে নিয়ে একটা তার একটা মর্যাদা নিয়ে অর্ধ এখানে যে বাস্তব এটা হবে সেখানে সেই পদটা পাবে আসলে এই পদবীগুলোর নাম সাময়িক এখানে একটা এখন বদনাম এটা কিন্তু সেখানে আসলে এটা নাম এখানে আঘাতটা যেমন রক্তক্ষরণ শরীরে কষ্ট পাওয়া কিন্তু সেখানে এটা একটা সৌন্দর্যের কারণ এই বিষয়গুলিও এমনই তো যা বলতে ছিলাম যে ফেরেস তারাও কী হয়ে থাকবেন সাক্ষী হয়ে থাকবেন চারটা সাক্ষী হল একটা হলো ভূমি আরেকটা হলো ফেরেস তাদের খাতা আরেকটা হলো ফেরেস তারা নিজে আরেকটা হলো তার অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো কি হবে প্রতিটা কাজের পিছনে আল্লাহ সেদিন দলে দলে আল্লাহর সামনে মানুষ উপস্থিত হবে কিসের জন্য নিজেদের আমল দেখার জন্য লিও তাদেরকে দেখানো হবে তাদের আমলগুলো। যা এই জীবনে সে করেছে সেগুলো তার সামনে আসবে আর এমন ভাবে আসবে প্রত্যেকটা ব্যক্তি এগুলোর সামনে আসা দেখে আশ্চর্য হয়ে যাবে মা লিহাজাল লা ইল্লা যে কি আশ্চর্য আমল নামা ছোট বড় কোনো কিছুই বাদ নেই সব এখানে সংরক্ষিত আছে সব এখানে গুনে রাখা হয়েছে কিছুই বাদ যায় না বাবা জাদু মা আমিলু ছা কিছু করেছিল সব কিছুকে সে উপস্থিত পাবে যা করেছে আনোয়াসা কাশ্মীর রহিমউল্লা বলেছেন স্বাভাবিকভাবে আমরা বলি যা করেছে এর প্রতিদান পাবে আসলে যা করেছে সেটাই সে পাবে সেটারই প্রকৃত একটা রূপ আছে সেখানে দুনিয়ার মধ্যে নামাজ এটা নামাজের রূপে আছে কিন্তু আখেরাতে গেলে এর রূপ একটা ভিন্ন হবে বিশাল বড় একটা নিয়ামত সেটা কি নিয়ামত আল্লাহর সাথে বসে কথা বল এখন যদি একটা মানুষ সম্পর্কে আমরা জানি এই লোকটা প্রতিদিন প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে পারে এই যোগ্যতা তার আছে এই সুযোগ তার আছে তাকে সারা আমাদের বাংলাদেশের মানুষ বর্তমানে কি মূল্যায়ন করবে কি একটা দামি মনে করবে কি একটা সম্মানজন আসন এটা তার জন্য মনে করবে আর এক ব্যক্তি কার সাথে কথা বলতে পারে আল্লাহ সাথে কথা বলতে পারে। তার পর্যায়ের হবে দুনিয়ার মধ্যে নামাজটা এটা নামাজ কিন্তু সেখানে গিয়ে কি হবে রব্বাহু নামাজের ব্যাপারে কোরআন করিম আল্লাহ কি হাদিসের কি বলেছেন তোমরা যখন কেউ নামাজে থাকো তখন আল্লাহর সাথে কি করতেছ কথাবার্তা বলতেছে আল্লাহর সাথে কথাবার্তা বলার সময় কী কেহ কেউ প্রধানমন্ত্রীর সাথে কথা বলতেছে প্রধানমন্ত্রী থাকে একটা কথা বলতেছে সে উদাসীন থাকে ভিন্ন কিছু কল্পনা করতে থাকে খেয়াল করতে থাকে তার প্রয়োজন আছে এখন ভিন্ন কিছু কল্পনা করার খেয়াল করা। যদি তার হাজারো কাজ থাকে হাজারো ব্যস্ততাও থাকে হাজারো দায়িত্বও থাকে তারপরে এখন তার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি তার সাথে কথা বলা না তার কথা মনোযোগ দিয়ে আসুন আল্লাহ রবুল আলমিনের সামনে আমরা যখন উপস্থিত হই নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের বিষয় হল আল্লাহর সাথে কথোপকথমরা হয়ে যাও বন্দা যখন কি বলে মুসলিম শরীফের রায়তের মধ্যে পরিষ্কার আসছে যখন আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তালার সাথে সাথে জবাব দেন যে হামিদানি আবদি যে আমার বন্দা আমার প্রশংসা করেছে ওইজা কওয়ালা আর রহমানুর রহিম কওয়ালা আসনা আলাইয়া আব্দি আর রহমানুর রহিম বললে আল্লাহ তালা বলেন যে আমার বন্দা আমার গুনাগুণ আলোচনা করেছে ওইজা কওয়ালা মালিকি অদ্দিন কালল তো কোতাল মজ্জনি আব্দি আবার বন্ধ আমার কি করেছে মারজাদার প্রকাশ করেছে মর্যাদা উল্লেখ করেছে আপনার কাছ থেকে কি চাই সাহায্য চাই আরেক অংশে সে নিজের জন্য কিছু চেয়েছে কি চাচ্ছে সাহায্য চাই এর মধ্যে সর্বপ্রথম যেই বিষয়টা চাই সেটা হলো কি আমি সিরাতে মুস্তাকিম চাই ওই লোকদের রাস্তা যেই লোকদেরকে আপনি সরল পথ দেখিয়েছেন ওই লোকদের রাস্তা নয় যারা বিভ্রান্ত হয়েছে বা যারা কি জেনে বুঝে চলেছে বিভ্রান্ত লোকদের পথ না আর যারা অভিশপ্ত তাদের পথ আমি এই পথ কামনা করতেছি আল্লাহ তাল পক্ষ থেকে জবাব আসে কি বলে আব্দিমা সাল আমার বন্দা যা কামনা করলো আমি তাকে তাকি করলাম দিয়ে দিলাম যা কামনা করছে তাকে আমি কি করলাম দিয়ে দিলাম আল্লাহ রবীন্দ্রিম যে মাকাম যে স্তর যে র্যাঙ্ক এর কোন সীমা নেই প্রতিবার সিরাতুল মুস্তাকিম বলতেছে সে আল্লাহ পর্যন্ত পৌঁছার একটা র্যাঙ্ক সেও করে উঠতেছে সিরাতে মুস্তাকিম দিয়ে দিয়েছি মানে এর পরবর্তী র্যাঙ্ক কি করলাম দিয়ে দিলাম আমার নৈকট্যের পরবর্তী র্যাঙ্কে সে উপনীত হল সে ছিল মেম্বার এখন হয়ে গেল চেয়ারম্যান চেয়ারম্যান যখন হিদিনাজ সিরাতুল মুস্তাকিম বলল সে হয়ে গেল কি এমপি এমপি যখন হিদিনা সিরাতুল মুস্তাকিম বলল সে হয়ে গেল মন্ত্রী মন্ত্রী যখন বলল সে হয়ে গেল প্রধানমন্ত্রী তো দুনিয়ার মধ্যে আর র্যাঙ্ক পয়টা আস মেম্বার থেকে নিয়ে প্রধানমন্ত্রী পর্যন্ত এই তিন চার র্যাঙ্ক বলার পরে শেষ আর বন্ধা যতবার হিদিনাজ সিরাতুল মুস্তাকিম বলতেছে ততবার আল্লাহর দিকে র্যাঙ্ক সে কি করতেছে ডিঙ্গায় উপরের দিকে উঠতেছে যে পরিমাণ সে আল্লাহর থেকে এই পরিমাণ কি করতেছে দোয়া করতেছে সেই পরিমাণ সে আল্লাহর নৈকট্যবান হয়ে যাচ্ছে এই বড় মর্যাদা নিয়া হাঁসারের মাঠে কি করবে উঠবে সেখানে কে বড় ধনী কে গরিব সেটা নির্ণীত হবে এইভাবে যে যে পরিমাণ আল্লাহর সাথে আল্লাহর থেকে দুনিয়ার মধ্যে নিয়ে নিতে পারছে সে সেই পরিমাণ সেখানে বড় মর্যাদাশীল হিসেবে উপনীত হবে তাহলে এখানে এই যে নামাজটা যতই কষ্ট আসলে এটা কি ছোটোখাটো কোনো বিষয় আসলে দিনের কোনো বিষয় এমন না যেটা অবহেলা করার মতো নামাজে একটু উদাহরণ আলোচনা করা হয়েছে নতুবা হাদিসের মধ্যে রস সম্পল আছে কোনো ন্যাকামল এটা সেখানে গিয়ে বিশাল বড় সম্পদ সুবাহানুবাহান এই না জান্নাতের গাছ জান্নাতের একটা খেজুর গাছ হয়ে গেল রসুলসল্লাহ আলি হিসাল্লাম যখন ফিরে আসতেছিলেন ম্যারাজ থেকে তখন ইব্রাহিম আলী আসসালাম কী বলেছিলেন যে জান্নাতের জায়গা উন্মুক্ত পড়ে আছে আপনার উন্মুক্তকে কি বলবেন সেখানে যেন বেশি বেশি করে গাছ লাগায় রসুলাম জিজ্ঞেস করেছিলেন জান্নাতের গাছ কি তখন ইব্রাহিম বলে দিয়েছিলেন সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহিআ ও আক এগুলো হলো কি জান্নাতের গাছ দুনিয়ার মধ্যে এই একটা দোয়া পড়তে কতক্ষণ সময় ব্যয় হয়েছে কী পরিমাণ কষ্ট হয়েছে কিন্তু এর ছিল জান্নাতের মধ্যে আর জান্নাতের কিছু কিছু এমন আছে যে কোন ব্যক্তি এর নিচে দিয়ে যদি ঘোরা দৌড়াইয়া যায় এই গাছের সীমা অতিক্রম করতে তার প্রয়োজন পড়বে একশো বৎসরের একশো বৎসর যদি ঘোরা দৌড়াইয়া যেতে হয় তাহলে কতটা পৃথিবীর সমান হবে শুধু একটা গাছের বিস্তৃতি সতে শতে পৃথিবীর সমান হবে একটা গাছের বিস্তৃত তাহলে এতটুকু সময়ের মধ্যে সে কি পরিমাণ উপার্জন করতে পারে একজন আল্লাহর বন্ধু আর সেই উপার্জনের পিছনে আমরা নিজেদের জীবন সম্পদ এগুলিকে ব্যয় না করে আমরা কিসের পিছনে ব্যয় করতেছি এই দুনিয়ার সামান্য তুচ্ছ কিছু বস্তু উপার্জনের পিছনে যেটা এখানেই আবার শেষ হবে কী পরিমাণ ধোকার মধ্যে যারা আমরা ভাবতেছি যে আমরা দিন বুঝেছি আমরা কি পরিমাণ ধোকার মধ্যে পড়ে আসি বস্তু বলেছেন কেমন ধোঁকার যারা দুনিয়াকে আল্লাহ আখেরাতকে বলে আল্লাহকে বলে দিন বলে দুনিয়ার পিছনে ছুটছে তারা তো ঢুকার মধ্যে আছে যারা ভাবতেছে যে আমরা ধুকার মধ্যে নেই আমরা দুনিয়া চাই না আখেরাত চাই আসলে তারাও কি পরিমাণ বাস্তবতা থেকে দূরে আসে ঢোকার মধ্যে আসে আমরা কি সেইভাবে গুরুত্ব দিচ্ছি আল্লাহ তালার বিধানগুলোকে আধারাতের কাজগুলোকে আসলে যে যেই পরিমাণ বিষয়টাকে বিশ্বাস করে কাজ করবে সে সেই পরিমাণ সফলতা পাবে আর যে যে পরিমাণ পিছনে থাকবে সে ক্ষতিটা তার নিজের জন্যই হবে এক কিতাব আঁকা আলাইকা। হাসি বা হাসরের মাঠে যখন আমল নামা হাতে দেওয়া হবে তাকে বলা হবে যে তুমি তোমার আমল নামা হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট তুমি কি পরিমাণ পুরস্কারের উপযুক্ত কি পরিমাণ শাস্তির উপযুক্ত এটা এখন তুমি নিজেই কি করতে পারবে নির্ধারণ করতে পারবে কারণ প্রতিটা আমল তার আপন রূপে কিভাবে প্রকাশ পাবে আর তার কাছে নিজেরই বুঝে আসবে যে হ্যাঁ এটার পরিণতি তো এটাই হওয়ার ছিল তখন তার কারো কাছে কোনো আল্লাহর সামনে তর্ক করার অন্য যুক্তি তুলে ধরার আর কোনো অবকাশ থাকবে না যারা নেকামল আমল নামার ডান হাতে পাবে তার আনন্দে আটখানা হয়ে যাবে হা ও মকরা ও কিতাবিয়া তারা আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পরিচিত জন অপরিচিতদেরকে ডেকে ডেকে বলবে যে আসো দেখো আমার আমল নামা এমনি আননি, মোলাাহিন হিসাবিয়া। দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমার এই বিশ্বাস ছিল যে একদিন হিসাব দিতে হবে সেই হিসাবে আমি জীবনটা চালিয়েছি এই আমি এখন কী পেয়েছি বাহু আফিয়া এই সাথীর বা এখন সে পছন্দনীয় আনন্দের জীবনে সে থাকবেহু বর জহরি আর যাদের আমল নামা দেওয়া হবে তাদের পিঠের পিছন দিয়ে কিছু মানুষের আমল আসবে বাম হাতে বাম হাতে আসবে কেমনে হাতটা পেটের ভিতর দিয়ে ঢুকিয়ে পিছনের দিকে নেয়া যাওয়া হবে উল্টোভাবে পেটের ভিতর দিয়ে পিছনের দিকে নেওয়া হবে এখন পিছনের দিয়ে হাত বেরিয়ে থাকবে বাম হাত সেই হাতের মধ্যে আমল নামা আসবে আল্লাহ তালা আমাদেরকে সেই দুরবস্থা থেকে রক্ষা করেন লোকেরা কি হবে সেদিন সমাবেত হবে এখন সেখানে দলে দলে দল সেখানে কিভাবে নির্ধারিত হবে যারা যে আমল করেছে সেই দলের সাথে থাকে যারা রোজার প্রতি আগ্রহী ছিল তারা রোজাদারদের সাথে যারা নামাজের প্রতি আগ্রহী ছিল নামাজদের সাথে যারা চুরির মধ্যে শরিক ছিল চুরদের সাথে যারা জিনার মধ্যে অংশ নিয়েছিল যারা যারা জিনাকারীদের সাথে মানে প্রতিটা আমলের জন্য ভিন্ন ভিন্ন গ্রুপ হবে সেই গ্রুপের সাথে সে গিয়ে কী করবে করবে সাহাবাইকালামের নমুনায় যারা নিজেদের জীবনযাপন করছে তারা সাহাবাইকালামের সাথে যাবে রাসুল সাল্লি ইসলামের নমুনায় যারা নিজেদের জীবন জীবনযাপন করেছে তারা রসুল ইসলামের সাথে থাকবে রাসুলসাল্লাই ইসলাম কোন নমুনাটা রেখে গেছে রসুল সাল্লিহসাল্লাম নিজে যুদ্ধা ছিলেন পরবর্তী দশ বছর রসুল সালামের তৎপরতাটা কিসের ব্যাপারে ছিল যুদ্ধের ব্যাপারে ছিল এবং রসুল সাল্লিহলাম মৃত্যুর সময় একটা কাফেলা রেখে গেছেন একটা দল একটা গঠন করে রসুল সালাম আমির নির্ধারণ করে এদেরকে রেখে গেছেন সেই দলটা ছিল ওসামা রাজিয়াল্লাহ তালামের দল এবং তাদেরকে বলেছিলেন এক এলাকায় কী করার জন্য যুদ্ধে যাওয়ার জন্য আর আসোসিয় সময় যে দলটা গঠন করে আমিন নির্ধারণ করে বের করে গিয়েছিলেন সেই দলটা কোন কোন দলটা ছিল মুজাহিদ দল যোদ্ধা দল এবং বলে গেছেন এই জেহাদের এই তৎপরতা যুদ্ধের এই কার্যক্রম এই আমল এটা কেয়ামত পর্যন্ত বাকি থাকে কোন পর্যন্ত কেয়ামত পর্যন্ত অর্থাৎ শেষ এই দলের সর্বশেষ ব্যক্তি হবেন কে মাহদি এবং ইসা আলহান এর চূড়ান্ত রূপটা প্রকাশ পাবে ইসা আলহিসের সঙ্গে এর আগ পর্যন্ত এই দল কি হবে না শেষ হবে না পৃথিবীতে কোন কিছুই তাদেরকে শেষ করতে পারবে না সর্বশেষ এর নেতৃত্ব দেবেন কে মাহাদ আল ইসলাম এরপরে মাহাদি আল্লাহ ইসলামের পরে কে ইসা আলাইসলাম আর ঈসা আলাইলামের সময় একেবারে চূড়ান্ত রূপ পাবে যেহাদের এমন রূপটা সেই সময় প্রকাশ পাবে যে কোনো কাফেরকে আর কোনো কিছুর বিনিময়ে ক্ষমা করা হবে না মাহাদি আল্লাহ ইসলাম পর্যন্ত তো জিজিয়ার বিধান থাকবে কেউ যদি মুসলমানদের বর্ষতা স্বীকার করতে চায় নিজের কুপুরী নিয়া দুনিয়াতে থাকবে কিন্তু মুসলমানদের অধীন হইয়া থাকবে মুসলমানদেরকে জিজিয়া দেবে মাহাজি আলাহিসাম বলবেন কি ওকে ঠিক আছে সন্ধি করবেন চুক্তি করবেন কিন্তু ইসা আল্লাহ ইসলাম এসে বলবেন যে না মুসলমান হ কেউ মুসলমান না হলে ইম্মাল ইসলাম ও ইম্মা সাইফ হয় মুসলমান হবে নতবা তরবারের আঘাতে কি হয়ে যাবে শেষ হয়ে যাবে একটু জিহাদের এই চূড়ান্ত রূপটা কার সময়ে ইসা আল্লাহিসাম আর সেই সময় হবে কি কোনো কাঁচা পাকা ঘর গ্রাম শহর বাকি থাকবে না যেখানে ইসলাম প্রবেশ না করবে সব মুসলমান মুসলমান ছাড়া কেউ কি থাকবে না শেষ এমন একটা অবস্থা পৃথিবীর জন্য আসবে তো সেই অবস্থার আসার আগ পর্যন্ত রাসুল সাল্লা এই কাফেলাটা এটা কি হবে না শেষ হবে না সেই কাফেলার অন্তর্ভুক্ত যদি কেউ দুনিয়ার মধ্যে থাকতে পারে হাসরের মাঠে সে সেই কাফেলার অন্তর্ভুক্ত হয়ে উঠবে এটা কত বড় গৌরবের আর কত বড় সম্মানের বিষয় হবে বাকি সেই কাফেলার অন্তর্ভুক্ত থাকার জন্য যে কাফেলা যেমন বড় সম্মানই দামি সেই কাফেলার অন্তর্ভুক্ত থাকার জন্য থাকার জন্য সদস্যদেরও কি থাকতে হবে এমন ধরনের কিছু অবস্থা থাকতে হবে একটা রিক্সা চলে রিক্সার পার্টসগুলি রিক্সার একটা ইয়ার অশে অংশের সাথে আরেকটা অংশ স্কুল ও নাট বল্টো দিয়ে কী থাকে গাঁথা না কিন্তু যেই গতিতে রিক্সা চলে এই পরিমাণ জোড়া হয়তো যথেষ্ট তাই না কিন্তু একটা ট্রেন যেই গতিতে চলে রিক্সার মতো দুর্বল নাট বল্টও থাকলে ট্রেন চলতে পারত বাস যেইভাবে চলে মাঝে মধ্যে উঁচা নেচা জায়গার মধ্যে যেইভাবে টানে মনে হয় যে ইয়াগুলি জোড়া বিভিন্ন পার্টসগুলি একটা একটা থেকে কী হয়ে যাবে খসে যাবে আসলে কি যায় শক্তভাবেই কি দেওয়া থাকে এগুলি জোরা দেওয়া থাকে কারণ এত দ্রুত চলার পরেও এত ধাক্কা খাওয়ার পরেও এটা কী হয় না ছুটে একটা একটা দিকে একটা এক দিকে চলে যায় আসলে না আসলে রসদালের এই কাফেলার মধ্যে থাকতে হলে এই কাফেলাটা যেমন মজবুত এর গতিটা যেমন দ্রুত জেহাদের গতিটা কি জেহাদের গতিটা হলো সৈয়দ আহমেদ শহীদ রহমিমল্লাহ বলেছেন যে বিভিন্ন আমলের দ্বারা আল্লাহর নৈকট্য লাভ করে মানুষের সেটা হয় স্বাভাবিক গতিতে আর জেহাদের দ্বারা আল্লাহ নৈকত্য লাভ করে বিদ্যুতের গতি বিদ্যুতের গতিতে যদি কোনো যান চলে তাইলে সেই যান এর পার্টসগুলি একটা একটার সাথে জোড়াটা থাকতে হবে কত মজবুতভাবে পার্টসগুলি কত উন্নত হতে হবে না হইলে ছটকে পড়ে যাবে না সঠে যাবে না আসলে এই কাফেলার সাথে থাকতে হলে নিজেদেরকেও এই উপযোগী বানাতে হবে কাফেলা তো চলবে যান তো গন্তব্যে পৌঁছবে কেউ যদি নিজে উপযোগি না বানাতে পারে সে সটকে পড়ে যায় সে কি হবে সটকে পড়ে যায় কাফেলা কি হবে না শেষ হবে না আল্লাহতলা আমাদেরকে হেফাযত করেন আমরা যেন সটকে না যাই এই আল্লাহ আল্লাহতালা পরীক্ষা নেন বিভিন্ন কী আনেন অবস্থা সামনে আনেন এনে মজবুত করেন এই যে বিপদ আসে কেন আসে তাকে কি করার জন্য এ কাফেলার মজবুত সদস্য বানানোর জন্য আপনি দেখেন লোহার মধ্যে যারা লুহা দিয়ে বিভিন্ন দা চাকু ছুরি বানায় এরা কিন্তু এটাকে আগুনে পুরায়া তারপরে পিটাইয়া কি করে বানায় তো ওই ওরাই জানে একবার পুরায়া বানাইলে এটা এত শক্ত হয় না কিন্তু দুইবার পুরায়া যদি বানা বেশি শক্ত হয় তিনবার পুরায় বানাইলে আরো বেশি শক্ত হয় এটাকে বলে ওই কামারদের বাসায় ট্যাম্পার দেওয়া কি বলে ট্যাম্পার দেওয়া মানে যতবার পুরায়া এটাকে পিটাইবে তত ট্যাম্পার কি হবে বাড়বে আপনার দেখেন একটা লোহার পাইপ থাকে না এটা দিয়ে কিন্তু মোটা মোটা লোহাকে বাঁকাইয়া ফেলে সেইটা এত বড় মোটা লোহা ছিল বিভিন্ন জিনিস দাতক গলাইছে গলায় পরে এটা শুধু একটা পাইপ নেওয়া হয়েছে রড বানা গেছে রডটা কিন্তু আসলে কাঁচা লোহা একবার গলানোর পরে এটাকে শক্ত করে ফেলা হয়েছে আর এটাকে বারবার জ্বালানোর পরে বারবার পিটায়া। ঠান্ডা করা হয়েছে আবার জ্বালানো হয়েছে আবার ঠান্ডা করা হয়েছে কষ্ট নাই এ কথাটা না আসলে আসলে আল্লাহ যে নেমলের নির্দেশ দিচ্ছেন নামই রাখছেন এটার নাম তাকলিফ মানে কষ্ট প্রধান কিলফিস কষ্ট বান্ধবদেরকে আল্লাহ তালা কষ্ট দিচ্ছেন দিচ্ছেন কেন জান্নাতের উপযোগী বানানোর জন্য মানুষ কি ভাবছে তাদেরকে ছেড়ে দেওয়া হবে আইয়া কুলো আমার না যে তারা ইমান এনেছে বলবে আর তাদেরকে জ্বালায়া গলায়া এইভাবে ঠান্ডা করা হবে না ফেতনা অর্থ কি ফিতনা শবের অর্থ হয়েছে স্বর্ণরূপার মধ্যে রূপাকে আগুনের মধ্যে দিয়ে এটাকে গলিয়ে কি করা নিখাত করা স্বর্ণরূপা কিন্তু খাদের সাথে মাটির সাথে মিলানো থাকে এটাকে নিখাত করে কিভাবে ফ্রেশ করে কিভাবে আগুনের মধ্যে জ্বালিয়ে আগুনের মধ্যে জ্বালানো হলে এটা নিচে পড়ে যায় আর খাদ যেটা অম্মা জাবাদু ফায়াবু জুফা আন ওপরের যে ইয়ে আছে খাদ আছে ময়লা জন্য আছে সেগুলি তো স্বর্ণের চেয়ে পাতলা উপরে উঠে যায় এইভাবে এটা খাটিয়ে হয়ে আছে সেদিন আসবে এই দলে দলে আমরা কোন দলে উঠতে চাই সেই দল অনুযায়ী আমার কি হওয়া চাই আমল হওয়া চাই যেই পরিমাণ যদি আমি চাই যে আমি ওই দলের মধ্যে উঠি যেই দল এমন নামাজ নিয়ে উঠছে যেই নামাজের মধ্যে এক মুহূর্ত আল্লাহ ছাড়া কারোর স্মরণ কথা স্মরণ করে নেয় কারো চিন্তা করে নেয় তাহলে জীবনে এক অক্ত হলো। আমাকে এই ধরনের একটা নামাজ কি করতে হবে পড়ে যেতে হবে তাহলে আমি একবার হইলেও সেই দলের সাথে কি করতে পারবো উঠতে পারবো সেই সেই ক্লাবের সদস্য আমি হয়ে গেলাম ইচ্ছা করলে সেই ক্লাবে আমি কি করতে পারবো সে ক্লাব যে আনন্দ ফুর্তিগুলি করতেছে সে ক্লাবে ঢুকতে পারবে কোন ক্লাবে যে ক্লাবের লোকেরা দুনিয়ার মধ্যে এমনভাবে নামাজ পড়ে গেছে যে পুরা নামাজের মধ্যে আল্লাহ ছাড়া আর কাউকে কি করে নাই স্মরণ করে নাই অন্য কোনো কিছুর খেয়াল করে নাই এটা একদিনে হয় না নামাজ পড়তে পড়তে পড়তে পড়তে বারবার চেষ্টা করতে করতে করতে করতে এই অবস্থাটা হয় হাদিসুতির কথা হলেও কি করতে পড়তে কারণ কি সালাত যারা হাসে ক্লাবে থাকবে সেই ক্লাবের অন্তর্ভুক্ত সে কি করলো ভয়াবেন আর জীবনে একবারও পরে নেই সে ওই ক্লাবের সদস্য কি করতে পারলো না হইতে পারল আমাদেরও না হয়ে থাকলে কমপক্ষে সালাত একবার খুব বেশি সময় লাগবে তিনশো বার পড়া লাগে চার রাখতে নামাজের তিনশো বারে এই দোয়াটা পড়তে কতক্ষণ সময় অতিরিক্ত অতিরিক্ত তো এই দোয়াটা এই তিনশোবার একটু হিসাব করে পড়তে হবে এই তো তো রসম যে এটা ডেলি পড়তে না পারলে সপ্তাহে পড়তে না পারলে মাসে পড়তে না পারলে বৎসরে পড়তে না পারলে জীবনে একবার হলেও পড়তে এটা আমি বললাম যে ওই ক্লাবের অন্তর্ভুক্ত হতে হলে কি করতে হবে যে যে আমের সাথে কি করবে সে ক্লাবে ঢুকার কি পাবে শেষে বলে দিয়েছেন আল্লাহ যে দলে দলে তো উঠবে একে জাররা পরিমাণ কেউ যদি ভালো কাজ করে থাকে এটাও সে পাবে আর পরিমান কেউ যদি মন্দ কাজ করে থাকে এটাও সে কি করবে কোনো কিছু বাদ যাবে আসলে আমাদের জীবনের কোনো মুহূর্ত কোনো কাজ কোন অবস্থা সেগুলি আসলে হিসাবে বাইরে নেই আল্লাহ তালা আমাদেরকে এই বিষয়গুলি উপলব্ধি করার এবং জীবনের মুহূর্তগুলিকে উন্নত থেকে উন্নত আমলের মধ্যে ব্যয় করে যাওয়ার কী দেন তো আমরা তো আসি কেউ না কোনো কাজে হয়তো গুনাহের কাজে নতুবা গুন অনা নেক অনা এমন কাজে অথবা নেক কাজে নেক কাজের মধ্যে আবার হয়তো নফল কাজের মধ্যে মধ্যে মধ্যে আবার ব্যক্তিগত আম উন্নতের উপকার হয় তেমন ফরজ কাজের মধ্যে এই এক একটা স্তর এক এক ধরনের এক একটার ফল এক এক ধরনের কেউ একটা সেকেন্ড ব্য করলো গুনাহের কাজের মধ্যে তাইলে গুনাহটা কার করেছে কার আল্লাহর নফর মানি করেছে আল্লাহ যেমন শক্তিশালী তার এই নাফরমানিটার অপরাধটা কি এমন বিশাল হয়েছে বিশাল শক্তির বিরোধিতা করেছে কার আল্লাহ শক্তির কি বিরোধিতা করেছে সেই পরিমাণ অপরাধ হলো না কেউ যদি মেম্বারের বিরোধিতা করে কেউ যদি চেয়ারম্যানের বিরোধিতা করে কেউ যদি প্রধানমন্ত্রী বিরোধিতা করে সব বিরোধিতা সমান একটা মেম্বারকে থাপ্পর দিলো একটা চেয়ারম্যানকে থাপ্পর দিলো একটা মন্ত্রী গিয়া গিয়ে দিলো কি সমান হয়েছে কাজ তো সমান কিন্তু অপরাধ সমান হয়েছে কিনা আল্লাহর বিরোধিতা করলো তাহলে কি পরিমানে অপরাধ হলো একটা অপরাধের জন্য দিন কেউ নফল আমলের মধ্যে আসে আর কেউ ফরজ আমলের মধ্যে আসে নফল আর ফরজের ব্যবধান কি সারা দুনিয়ার সব নফল যদি একত্রিত করা হয় এর যে পুরস্কার হবে একটা ফরজের পুরস্কার এসছে বেশি এখন একটা ফরজ কিছু ফরজ আছে ব্যক্তিগত ফরজ আর কিছু ফরজ আছে উম্মতের ক্ষেত্রে আইন আর ফরজে কেফায়া এইগুলির মর্যাদার ব্যবধানও কি এমন বিশাল এই জন্য আল্লাহ তালা যদি উম্মতের ক্ষেত্রে যেই ফরজগুলি রেখেছেন সেই ফরজগুলির সাথে কেউ নিয়োজিত থাকতে পারে ঈশ্বরের মধ্যে আল্লাহ তালা সর্বশেষ বলছেন যে খাসারা থেকে মুক্ত সফলতাই সমৃদ্ধ সবচেয়ে বড় সফলতার মধ্যে উন্নীত কারা যারা কি করতেছে আহ্বান করতেছে শুধু আহ্বান না ওসিয়ত মৃত্যুর সময় মানুষ যে কথাটা বলে যায় এটা কি হেলাফেলায় কোনো কথা হয় না গুরুত্বপূর্ণ কথা হয় সেইভাবে ভাবে করোনাকরি সাথে সে সবরের প্রতি আহ্বান করে যাচ্ছে এই বিগটি হলো সবচেয়ে বড় মর্যাদার দিক আর সবার আসে কি বিপদ ছাড়া জীবনটাকে কাটিয়েছে সে এই বিপদের মধ্যে দিনের জন্য এই বিপদের মধ্যে এই জন্য বিপদটাকে মেনে নেওয়া দিনের পথে এটা মানে বড়ো সফলতার জন্য একটা অপরিহার্য বিষয় আর বিশেষ করে শেষ জমানায় আমরা এখন উপনীত কী আমাদের ছোট ছোটো মাঝারি পর্যায়ের অনেকগুলো আলামত কি হয়ে আছে প্রকাশিত হয়ে আছে বড় বড় কি আলামত যেগুলি সেগুলি এখনো প্রকাশ পাওয়া কি হয়নি শুরু হয়নি কিন্তু এতটুকু নিশ্চিত যে শেষ সময়টা কি এসে গিয়েছে এই শেষ সময়ের মধ্যে দাঁতজাল এর খতপরে পরে যাওয়াটা কি মানুষের জন্য খুব সহজ রসুল সাল্লা ইসলাম দাঁতজালের ব্যাপারে সাহাবাইকরামকে এত বেশি সতর্ক করেছেন যে সাহাবাইকরাম বড় ধরনের কোনো চিৎকার শুনলে সুরগুল শুনলে কোনো ধরনের কি শুনলে মানে ঝুঁকঝারের ভিতরে কোনো আওয়াজ শুনলে ভাবতেন দাঁতজাল না বের হয়ে আসতেন মনে আতঙ্কিত থাকতেন থেকে চলে যাওয়ার পরে দার্জালের আবির্ভাবটা আরো কত নিকটবর্তী হয়ে পড়েছে না আর পনেরোশো বছর আগেছে না দার্জালের আবির্ভাবটা কিন্তু এই ব্যাপারে আমাদের কি কি নাই সচেতনতা নেই হাদিসের বলেছেন যে সুরাই কাহাব পড়বে সে দাজ্জালের থেকে কিভাবে। পাবে সুরক্ষা পাবে পড়ার অর্থ সুরাই কাহাফের বিষয়টাকে কি করা হৃদয়ঙ্গম করা একটা কিছু পড়া স্বাভাবিক কি বিষয় আছে এর মধ্যে একটা বিষয় আছে সুরে কাহ নাম কাহাপুরাত এখানে গুহাই অবস্থান নিয়েছিল কিছু যুবক কেন সমাজ ছিল ভরা সেই সমাজের থেকে নিজেদের ইমান রক্ষা করতে তারা ছিল না এই কারণে সমাজ ছাড়ছে আপনার পক্ষ থেকে আমাদেরকে রহম করেন আপনার পক্ষ থেকে আমাদের জন্য কোন সঠিক পথ বের করে দেন আসলে আমাদের এই সময়টা এই অবস্থায় যে যে কোনো কিছুর দিকে হাত বাড়ানো হয় নাফরমানি গুনা সিরি কুকুর এগুলিতে ভরা নিজেকে বাঁচাইতে হলে তাদের মতো নিজের নিজেদেরকে দৃঢ় করতে হবে যে পুরা পৃথিবী ছুটে যাক দুনিয়া ছুটে যাক দুনিয়া স্বার্থ হয়ে যাক তারপরও আমি কি করব না ইমান ছাড়বো না তারা কি বলেছিল আসাবে কাহের লুকগুলি কি বলেছিল আলাইকুম। নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে তাহলে তোমাদেরকে কুফুরীর দিকে কি করবে ফিরিয়ে নিয়ে যাবে আর কুফুরের দিকে যদি তোমরা ফিরে যাও কোনো দিন সফলতা তোমরা কি করবে না পাবে না সুতরাং দুনিয়ার সুখ সুবিধা আরাম আয়স বোক বিলাস তারা ইতিহাসের মধ্যে যেটা পাওয়া যায় তারা যেই যুবকদেরকে সরকার সে সময় চাপ দিয়েছিল তারা সবাই ছিল মন্ত্রী মিনিস্টার সরকারের উচ্চপদস্থ লোকদের সন্তান দুনিয়ার সুযোগ সুবিধা ভূগবিলিষ্ঠিতার আসবাবের উপকরণের কোনো কমতি ছিল না তাদের কাছে এরপর আল্লাহ তালা তাদের দিলের মধ্যে কি দিয়ে দিয়েছিলেন হেঁদে দিয়ে দিয়েছিলেন তারা এই সব কিছু ছেড়ে ইমান রক্ষার জন্য পাহাড়ের গুহায় গিয়ে কিনেছেন আশ্রয় নিয়েছেন আসলে বর্তমান পৃথিবীর পরিস্থিতিটা এমন হয়ে পড়েছে আসলে যারা এই সব কিছু নিয়ে নিজের ইমান রক্ষা করতে চাচ্ছে তাদের জন্য খুব সহজ না এই সব কিছু নিয়ে ইমানটা কী করা রক্ষা করা পরিস্থিতি যদি এমন হয় যে সবকিছু ছাড়তে হয় তাহলে কি সে সব ছাড়বে না ইমান ছাড়বে এই সবকিছু ছাড়াটাই তার জন্য সফলতা তারপরেও কি ছাড়া যাবে না ইমান ছাড়া যাবে না আর যদি কেউ সব কিছু ছেড়ে ইমান রক্ষা করতে চায় আসহাবে কাহাবকে যেভাবে আল্লাহ সহায়তা করেছেন এখনো সেভাবে কি করবেন সহায়তা করবেন ঘুমন্ত রেখা বাঁচাই দিয়েছেন অন্যকে অন্যভাবে কি করবেন বাঁচাই দিবেন এইভাবে আগুনে না পুরাইয়া বাঁচাই সমুদ্র পার করে বাঁচিয়ে দিয়েছেন ইউনুসআসলাম কে মাছের পেটের ভিতরে বাঁচিয়ে দিয়েছেন আমাদের যেভাবে ইচ্ছা সেভাবে কি করবে বাঁচিয়ে দিবেন কেউ যদি বাঁচতে চায় আল্লাহ তালা কি করবেন বাঁচিয়ে দিবেন ভয় করবে আল্লাহ তাকে উদ্ধারের ব্যবস্থা কি করে দিবে এই জন্য আসলে পথ চলা একটু কষ্টের কিন্তু অসম্ভব নয় যদি কেউ মনে করে অসম্ভব হাসলের মাঠে গিয়ে দেখবে যে আসলে সে ধোকার মধ্যে ছিল কিসের মধ্যে ছিল ধোকার মধ্যে ছিল আল্লাহ তালা আমাদেরকে এই মর্যাদাপূর্ণ কাজের সাথে জড়িত হয়ে সাহাবাঈ করমের সেই কাফেলের সাথে ওঠার ব্যবস্থা করে দেন সুহান আল্লাহাম সুহান